দেখছেন ইসলামে হালাল হারাম অর্থনীতি দান কায়রাত এবং খরচ ব্যয় ইত্যাদি সম্পর্কে তারই একটি বৈঠকে আপনাদেরকে নসিহত করেছিলাম উপদেশ দিয়েছিলাম বলেছিলাম যে কার্প করা হারাম আজকে দ্বিতীয় বৈঠকে তারই জেট ধরে আরো কিছু কথা বলব মহান আল্লাহ বলছেন তোমাদের কাছে যেকোনো মুসিবত আছে পৃথিবীতে অথবা তোমাদের দেহের ভিতরে তা আল্লাহর কিতাবে লিপিবদ্ধ আছে তা পতিত হওয়ার আগে আল্লাহ তালার কিতাবে লিপিবদ্ধ আছে আপনার ভাগ্যে যদি কোনো মুসিবত আসে তো সেই মুসিবতটা তিন সময় লেখা হয়ে থাকে কোন সময়ে সারা বিশ্ব রচনার পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে তারপরে মায়ের পেটে যখন ছিলেন চার মাস বয়স হয়েছিল তখন একবার লিখা হয়েছে আর প্রত্যেক বছর একবার করে লেখা হয় সবে কদরে রমজান মাসে সবে কদরে আপনার ভাগ্য লেখা হয় এই জন্য যে মুসিবত লেখা আছে সে মুসিবত কিন্তু আসবে যে সুখ লেখা আছে সে সুখ আসবে কেন আসবে এটা কেন করেছেন আল্লাহ আল্লাহ তার কারণ দর্শিয়েছেন আলা মা যাতে তোমরা আফসোস না করো যা তোমরা পেলে না হাত ছাড়া হয়ে গেল হাত ছাড়া হয়ে গেলো আফসোস না হলো না এটা এত টাকা নকশান হয়ে গেল আফসোস হয় না হয় না কিন্তু যদি তকদিরে বিশ্বাস থাকে তাহলে আপনি কি বলবেন মুমেন কি বলে যে খালাস এটা আমার ভাগ্যের লেখা ছিল না পথে আপনি পেলাম না রসুল্লাহ সাল্লাম বলছেন যে যখন তোমাদের বিপদ আপদ আসবে তখন অক্ষম হয়ে বসে যেও না ওয়াস্তাই বিল্লাহি ওজাজ আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং অক্ষম হয়ে যেও না তোমাদের কাছে যদি কোনো বিষয় আসে তাহলে কোনো মুসিবত বিপদ আসে তাহলে বলো না যে যদি আমি এটা করতাম তাহলে আমার এইটা হতো না এরকম বলো না কেন লাও বা যদি বলা শয়তানের দরজা খুলে দেয় শয়তানের রাস্তা খুলে দেয় শয়তানের কাজ খুলে দেয় যদি যদি না হ্যাঁ আজকে কুকুরটা না থাকলে আমার চুরি হয়ে যেত বাড়িতে তাই না কুকুরটা আপনার বাঁচিয়ে দিল কিন্তু যদি যদি বলা ঠিক নাল বলছেন মুসিবতের সময় যদি এই করতাম তাহলে বরং কি বল বলো এটা বলতে হয় যে আল্লাহ তালা তকদিদে লিখেছিলেন আজা লিখেছিলেন তা ঘটে গেছে এইটা বললে কি হয় নিজের মন থেকে আফসোস দূর করা হয় এবং নিজের মনকে শান্তনিত করা হয় সান্তনা দেওয়া হয় ফলে আফসোস থেকে আপনি বাঁচতে পারেন মনের কষ্ট থেকে আপনি বাঁচতে পারেন আপনার মনের দুঃখকে আপনি নিবারণ করতে পারেন। দুঃখ কে আপনি নিবার পেয়েছ তা নিয়ে গর্বিত না হও এখন মাসাল্লা পাঁচখানা গাড়ি আছে পাঁচখানা বাড়ি আছে নিজে নিজে গর্ব আরফাতে দোয়া করছিলাম আমাদের সাথে এক মহিলা ছিল বড় লোকের মহিলা খুব গল্প করছে এক পুরুষের সাথে খুব গল্প করছে তারা তো আসলে কিছু মানুষ যায় ট্যুর করতে হজ করতে যায় না বড় লোক গেছে তারা ট্যুর করতে গেছে তো দোয়া করছি আমরা শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছি আর হাসি গল্প করছে বললাম যে আপনি হজ করতে এসেছেন তো এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চেয়ে চাওয়ার সময়ে চেয়ে নেন আল্লাহর কাছে আপনি এরকম করছেন কেন বলছে কি চাইবো পাঁচখানা বাড়ি আছে পাঁচতলা বিল্ডিং আছে আমার গাড়ি আছে আমার এত টাকা ব্যালেন্স আছে আবার কি চাইব আল্লাহর কাছে কিরকম কথা হলো দুনিয়া দারের কথা তাই না দুনিয়া দারের কথা আমার হিট হয়ে গেল আমি বললাম মাসা এতগুলো পেয়েছেন আর কিছু দরকার নেই তাই না আবার কি দরকার বলছি এই পাঁচখানা গাড়ি পাঁচখানা বাড়ি আপনার থাকবে তার জ্ঞান আছে ধ্বংস হবে না এ গ্যারান্টি আছে কবরের আজান থেকে মুক্তি পেয়েছেন জাহান নামের আজাম থেকে মুক্তি পেয়েছেন গ্যারান্টি পেয়েছেন বলছি তা কি করে বলবো তা বলবেন না জানেন না আল্লাহর কাছে আগে থেকে চান না কেন সেটা তো চাতে হবে দুনিয়ার কোনো চাওয়া যদি আপনার না থাকে أصول شواكي، آخرت شواه، فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرت من خلاق دنيا دنيا دنيا دنيا خلاص خلاس، شش، اما تشواه شش ويقلو آخرت تركني يوانشو نئي ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرت حسنا وقنا عزاب النار أولئك لهم نصيب مما كسبو، والله سري الحساب دنيا شدو دنيا شوار نو، دنيا جندگي شش جندگي نا আপনি হজ করতে এসেছেন কি করতে হজ করতে এসেছেন গোসাপ হতে কি জন্য জন্য দুনিয়াতে নেওয়ার নাখরাতে দোয়া করার কিছু নেই কে হয়ে গেলে হবে না, যা পেয়েছেন তা নিজেকে গর্বিত হলে হবে না খালাস আমার আর চিন্তা নেই আমার মরণ পর্যন্ত আর কোন চিন্তাই নেই কে বললো কে গ্যারান্টি দিলো মরণ পর্যন্ত দুশ্চিন্তা নেই আপনার কালকেই আপনি ফকির হতে পারেন তাই না আল্লাহ তালা নিমেষে রাজাকে ফকির আর ফকির কে বাদশা করতে পারেন নিমেশের মধ্যে আপনার জীবনের এমন পরিবর্তন আল্লাহ এক দম্পতি রুটি খেতে বসেছে এমন সময় ভেখারি এসে বলছে মা কে আছো মা আমাকে একটা রুটি দিয়ে আমার খিদা দূর করো স্বামী স্ত্রীতে খাচ্ছিল স্ত্রীকে বললো যাও একটা রুটি ভেখারিকে দিয়ে পর্দার আড়াল থেকে রুটিটা দিল সেই ফাঁকে দেখেন ভেখারিকে যেমনি ফিরে এসে স্বামীর কাছে বসেছে আর চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে অশ্রু প্রবাহিত হচ্ছে দুই গন্ডে বয়ে যাচ্ছে স্বামী বলছে কি ব্যাপার তুমি কাঁদতে লাগলে কেন একটা রুটি দিলাম বলে দান করলাম বলে তুমি কাঁদতে লাগলে বলছে ও গো তা নয় জানো আমি যাকে ভিক্ষা দিয়েলাম যাকে রুটি দিয়েলাম এলাম সে কে সে হচ্ছে আমারই স্বামী আমার আগেকার স্বামী সে আমার আগেকার স্বামী তাই আমি কাঁদছি ওই স্বামী আমরা একদিন বসে রুটি কাটছিলাম তাই আমি কানছি বুঝছে তাই নাকি কোনো ফকিরকে কে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল তুমি জানো যে ফকিরকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিছিল সে ফকির কে সেই ফকির ছিল আমি আল্লাহ এমনও হয় এমন ইতিহাস তৈরি হয় এমনও ঘটনা তৈরি হয় আল্লাহ তালা এইভাবে কুলিল্লা মালিকাল মূলকেলা তানুজিল রাজনৈতিক রাজনৈতিকভাবে দেখেন কালকে রাজা ছিল আজকে জেলে তাই না জেলের বন্দী কালকে রাজা ছিল আজকে তাকে খুন করে দেওয়া হলো আল্লাহ তালা যখন যাকে ইচ্ছা তক্তা দেন যার জন্য ইচ্ছা তক্তা কেড়ে নেন যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা অপদস্থ অপমানিত করেন যে ছিল সম্মানের উচ্চ শিকরে আসে হঠাৎ করে পদ ধূলিতে পরিণত হল আল্লাহ তালার এসব ইচ্ছা মানুষকে সমর্পণ করতে হয় নিজের ইচ্ছাকে আর এই যা গেছে গেছে আল্লাহ তকদির ছিল এই মানুষ মনে কি পায় সান্ত্বনা পায় আর যা আপনি পেয়েছেন তা নিয়ে গর্বিত হবেন না আজ আছে কাল নাও থাকতে পারে এই জন্য মনে মনে গর্বিত হওয়া মোটেই উচিত না আল্লাহ আল্লাহলা বলছেন যে এই তকদির আমি লিখে রেখেছি কেন যাতে করে তোমরা যা ছুটে গেছে তা নিয়ে আফসোস না করো আর যা পেয়েছো তা নিয়ে অহংকার না করো অহংকার আল্লাহ প্রত্যেক অহংকারী গর্বকারীকে পছন্দ করেন না মোটেই পছন্দ করেন না মোটেই ভালোবাসেন না এবং লোককে বকিলি করতে আদেশ করে নিজে বকিলি করছে এবং কাউকে বলছে বকিলি করো আর যে ব্যক্তি কথা শুনবে না উপদেশ শুনবে না এ কথা পছন্দ হবে না তাহলে আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী এবং প্রশংসিত করা কোন আপনি করবেন না কার জন্য আপনি কার্পণ্য করে জমা করছেন আপনি নিজের জন্য যদি জমা করতে চান তাহলে কাল যাতে কাজে আসে সেই ব্যাংকে জমা করেন দুনিয়ার ব্যাংকে জমা না করে আখেরাতের ব্যাংকে জমা করেন যেদিনে আপনি বেশি প্রয়োজন বোধ করবেন যেখানে আপনার কোনো দিনার থাকবে না দীহাম থাকবে না সেখানে দরকার হবে আপনার টাকার আর যদি আজকে সেই ব্যাংকে জমা রাখেন কাল ছাড়াতে পারবেন আর যদি দুনিয়ার ব্যাংকে জমা রাখেন তো দুনিয়ার ব্যাংকে জমা রাখলে আপনি তো খাচ্ছেন না আপনি তো বকিল আপনার ছেলেরা খাবে আপনার উরুনি বেটা হবে উড়িয়ে দেবে তাতে আপনার কি লাভ হবে আপনার লাভের জন্য আখেরাতের ব্যাংকে জমা করুন তাহলে ইনশাআল্লাহরা যেটা দেবে আজকে কাল কেয়ামতের দিনে উত্তম রূপে আল্লাহর কাছে পাওয়া যাবে এবং তা বর্ধিত আকারে পাওয়া যাবে তা কাজে লাগবে এবং তা জান্নাতে যাওয়ার পাথেও হবে বখিলি কৃপণতা খুবই ঘৃণ্য আচরণ এবং তার যে কি শাস্তি হতে পারে সে সম্পর্কে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা আমাদেরকে অবহিত করেছেন নবী সাল্লাহ আলিয়া বিলালের কাছে এলেন বিলালের কাছে এসে দেখছেন তার কাছে তার ঘরে খাদ্যস্তুপ খাদ্য স্তূপ করা আছে সে যুগের বিলাল কিভাবে পেয়েছিলেন খাদ্য স্তূপ জমা করা আছে রাসুল্লাহাম বলে মা হাজা বিলাল এ কি বিলাল এ কি তোমার ঘরে এরকম খাদ্যের স্তূপ কেন বিলালের নিয়ত দেখুন বিলাল বলছেন আমি আপনার মেহমানদের জন্য প্রস্তুত রেখেছি দেখছেন উদ্দেশ্য কি আমি আমার ভবিষ্যতের জন্য না আমি আপনার মেহমানদের জন্য প্রস্তুত রেখেছি সুতরাং রসুল বললেন ভয় দেখালেন কি ভয় দেখালেন সামান্য বিরতির পর আপনাদেরকে বলছি প্রিয় দর্শক মন্ডলী আপনারা সাথে থাকুন কাছে থাকুন কালাম ওর আন বুঝতে চান ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রেলু মূলকোর আন শিরোনামে রলু মুলকোর আন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 জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ ডিসকশন ডিসকাশন ডিবেট ডিবেলিমিনে Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhoon. Shommukh Shomore. Prati Riyashpatibar. Ratnoataye. A puno Shamprachar. Shakal Kshane Doshdai Bangaladeeshe. Peace TV Bangaladeeshe. Long life time. Riyadoshroga Mundolye jekwatha bol chalam Bilal Rajayallahu Talanhur Rasulullah Sallallahu Alaihi Wasallam taar basa yese deghlen khaddo <krican> যে এই মাল এই খাদ্য কাল কেয়ামতের দিনে জাহান্নামের বাষ্প হবে আল্লাহবর জমা রাখলে জাহান্ন হবে আনফিকিয়া বিলাল তুমি খরচ করো হে বিলাল তার মানে কোনো মাল কম হয় না আর আল্লাহ বলছেন ফাহিফো যে মাল তোমরা খরচ করো আল্লাহ তালা তার কি করেন তার পেছনে আপনি দান করলেন তার পেছনে আল্লাহ দান করতে থাকেন আল্লাহ তার বদলা দেন আর দুই ফেরিস্তা আসমানে অবতীর্ণ হয় দিয়ে দোয়া করে আর বদদোয়া করে একজন দোয়া আর একজন বদদোয়া কার জন্য দোয়া যে আল্লাহ যে ব্যক্তি তোমার রাস্তায় খরচ করে তাকে তার বিনিময় দাও আর একজন বদদোয়া করে যে বখিলি করে কার করে ফা তালাফা। ও বলে ফা আহি খালাফা ওই ফেরেস্তা বলেন খালাফা আর এই বখিলের জন্য এই ফেরেস্তা বলেন ফা আতিহি তালাফা তার মানে একে ধ্বংস দাও বখিলের জন্য ধ্বংস বুঝতেই পাচ্ছেন বিলালকে বলা হলো তুমি খরচ করো আল্লাহর পক্ষ থেকে তার বিনিময় আসবে কম হয়ে যাবে না দানশীলের মনে তৃপ্তি আছে সুখ আছে তার মর্যাদা আছে পক্ষান্তরে কৃপণের মনে কোন সুখ নেই তার কোনো মর্যাদাও নেই যে তিনটি জিনিস বর্জন করবে সে তিনটি জিনিস অর্জন করবে যে অপব্যয় বর্জন করবে সে ইজ্জত অর্জন করবে যে কৃপণতা বর্জন করবে সে মর্যাদা অর্জন করবে আর যে অহংকার বর্জন করবে সে সম্মান অর্জন করবে পরপর যে যেমন করবে সে তেমন বদলা পাবে সৃষ্টি জগতের রুজি বিতাড়িত লোভী বঞ্চিত হিংসুক চিন্তিত এবং কৃপণ ঘৃণিত কৃপনকে কেউই ভালোবাসে নিজের বাড়ির লোকও ভালোবাসে না তাই না নিজের বউও ভালোবাসে না খরচ করতে চায় না বখিল কোথাকার তাই না যদি অপচয় হয় সত্যি কথা কিন্তু প্রয়োজনে সে যদি তোমার জন্য সাজতে চাচ্ছে তো দেখো না সাজিয়ে দুনিয়ার সুখ আর কাকে বলে দুনিয়ার সুখ নেবে না তুমি তোমার বউটাকে ভালো করে দেখবে না জান্নাতে গিয়ে করে দেখবে তুমি। তার মানে দরকার নেই বলো আমার সুযোগ সুন্দর দেখা দরকার নেই আমার পয়সা বজায় থাক। হ্যাঁ না না এরকম বখিলি করলে হবে না এই জন্য বকিলকে নিজের বাড়ির লোকও পছন্দ করে না বাইরের লোক তো করবেই না নিজের বাড়ির লোকও পছন্দ করে না বকিল তার মাল হেফাজত করতে পারে ঘৃণ্য আল্লাহ তালার কাছেও সে সম্মান পাবে না রসুলাম বলছেন যারা মালদার ধনদার তাদের বহু কিছু আছে তারা কেয়ামতে নিশ্চয় হবে কেয়ামতে কেয়ামতের দিন নিঃ তবে যে এইভাবে সামনে পেছনে ডায়ে বামে খরচ করে এইভাবে খরচ করে এইভাবে খরচ করে রসুল্লাহাম বলছিলেন ওয়া কালি লুম্মোম এমন লোক কিন্তু কমই আছে যে কোটিপতি যে ডাইনে বাঁভাবে ব্যয় করে মানুষের জন্য এমন ধনই কমই আছে আর যারা করে যদি করে তাও আবার সুনাম নেওয়ার জন্য মানুষের কাছে সুনাম যেখানে পাবো সেখানে দান করব আল্লাহর রাস্তায় দান আবার কজন করে তাদেরই মধ্যে যদি কেউ করে দেখা যায় অনেকে কোন গরিব ছেলেকে তার তারপর দায়িত্ব নিল কেউ বিভিন্ন রকম করে দায়িত্ব নেয় কোনো পার্টি অফিসে দান করে কোন হ্যাঁ এরকম রাজনৈতিক পর্যায়ে দান করে সেখানে উদ্দেশ্য কি থাকে তার বদলা দুনিয়াতেই সুনাম নব আবার অনেক সময় ভোট কেনার উদ্দেশ্য হয় টাকা ছড়িয়ে দাও ভোট নাও আর আল্লাহর উদ্দেশ্যে যারা দান করে ফাকালি লুম মাহুম কম সংখ্যক কাছে যারা এইভাবে ডাইনে বামে সামনে পিছনে দান করে আল্লাহর আস্তে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আর আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যারা দান করতে চাইবে তারা প্রকাশ্যে করবে না গোপনে করবে নাকি টিভির সামনে করবে নাকি মানে প্রচার মাধ্যমে সামনে করবে লোককে দেখাবে যে দেখো আমি অমুকভাবে দান করলাম একটা ছেলের আমি পড়াশোনার দায়িত্ব নিলাম তার পরিবারের দায়িত্ব নিলাম গোপনে গোপনে করবে তাই না মিডিয়ার সামনে করবে না উদ্দেশ্য যদি ভালো হয় প্রকাশ্যে দান করা যায় আমি বলছি না যে প্রকাশে দান করা যাবে না কিন্তু উদ্দেশ্য কি রাখতে হবে নিয়ত সাফ রাখতে হবে নিয়ত যেন সুনাম নেওয়া না হয় এবং বদনাম থেকে বাঁচাও যেন উদ্দেশ্য না হয় আবার অনেকে দাদা সুনামের দরকার নেই কিন্তু বদনাম থেকে বাঁচতে লোকে বলছে করে না করে না ঠিক আছে করলাম কি জন্য বদনাম থেকে বাঁচার জন্য না দান করতে হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহ আল্লাহতালার জন্য দান করতে হবে সুতরাং রসুলুল্লা সাল্লা বলছেন যে এমন লোক কম আছে যে এইভাবে আল্লাহর এক চলছিলাম খেজুর বাগানে ভিতরে যাচ্ছিলাম ফাঁকা লাইয়া আবাহা তিনি মামাকে বললেন আবু হরাইরা হালাকাল মুখির ধনীরা ধ্বংস হয়ে গেল যাদের প্রচুর মাল আছে ता ध्वस हो गा तब ध्वसा जरा कर एक कथा श्रेणिर मानुषो कम आ श्रेणी मानूष जरा अल्लाहर वास्ते दान कर सर मानुष कम आज ही पार्थान धनी हम जदि कृपन তাহলে মহা মুশকিল কাল কেয়ামতের দিনে বাঁচা মুশকিল কেয়ামতের দিনে ধনী হলে সেই হলো আসল ধনী এই জন্য দান করতে হবে কার করলে হবে না কম কম নিজের মালের ফরস জাকাত আদায় করতে হবে গুনে গুনে আর না হয় শাস্তি অপেক্ষা করছে আল্লাহ আল্লাহাল আমাদেরকে পানাহ দেন যেন আমরা সেই শাস্তির মধ্যে না পড়ি আল্লাহ আমিন প্রিয় দর্শক মন্ডি আরও কিছু সময় আছে প্রশ্নের মধ্যে আমরা তা কাটাতে পারি সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি গরিব মিসকিনের সাহায্য করতে পারি এবং তোমার রাস্তাতেই আমি খরচা করতে পারি তো এটাও কি মুকরুই হবে না যদি আল্লাহ তুমি আমাকে ধন দাও তাহলে আমি তোমার রাস্তায় দান করব ঠিক আছে এটা হচ্ছে মানত নজর এরকম মাকরু কিন্তু আল্লাহর কাছে যদি কামনা করেন দোয়া করেন আল্লাহ তুমি যদি আমাকে ধন দাও তাহলে আমি দান করব কারণ এখন নেই তো এটা তো চুক্তি না এটা হচ্ছে কি যে আমার এখন ধন নেই আমি মিসকিন আল্লাহ তুমি যদি আমাকে ধন দাও তাহলে আমি দান করব কিন্তু এই ওয়াদা ভুলে গেলে হবে না গোপাল ভারের মত বুঝতে পারলেন এই ওয়াদাটা মনে রাখতে হবে আমি আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ তুমি যদি আমাকে ধন দাও তাহলে দান করব এখন ধন হলো খারাপ যে বললো যে আল্লাহ তুমি যদি আমাকে ধন দাও আমি দান করব তারপর আল্লাহ যখন ধন দিলেন বা খেলু বিহা তখন আর না তে হচ্ছে আল্লাহর সঙ্গে মিথ্যা অঙ্গীকার মিথ্যা ওয়াদা এই জন্য এটা মক্রুহ নয় যে আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি ধন দিলে আমি খরচ করব তুমি আমাকে ধন দাও কিন্তু মুশকিল হলো যে ধন পাওয়ার পরে যে আপনি ভুলে যাবেন আল্লাহুল্লাহাম যে তকদির নির্ধারণ করা হয় তিনটে সময়ে বিশ্বরচনা রচনা পঞ্চাশ হাজার বছর আগে মাতৃ এবং প্রত্যেক সবে কতরে এখন প্রশ্নটা হলো আল্লাহ রবুল যা তকদের নির্ধারিত করে রেখেছেন তাই হবে নাকি যা কিছু হবে বলে লিখে রেখেছেন দ্বিতীয় কোশ্চিন হলো কেউ একজন কোনো একটা ছাত্র পরীক্ষা দিল পরীক্ষা দেওয়ার পরে কয়েক মাস পর রেজাল্ট বেরোলো রেজাল্ট বেরোনোর পরে দেখা গেল সেটা পরীক্ষা ফেল করে দিয়েছে এবার সে কি বলতে পারে যদি আমি আরো ভালো করে পড়তাম তাহলে ফেল করতাম না প্রথম প্রশ্ন হলো তকদির নিয়ে প্রশ্ন যে আল্লা তালা তকদিরে যা লিখে রেখেছেন তাই ঘটবে এ কথা সত্যি তকদির উপরে ইমান ভালো মন্দের প্রতি ইমান ডাকতে হবে কিন্তু তকদির জিনিসটা কি সেটা হলো যে আল্লাহ তালা সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করার আগে জানতেন সৃষ্টি কি করবে আর সেই জ্ঞান অনুযায়ী তিনি লিখে রেখেছেন সৃষ্টি যা কিছু করে নিজের এখতিয়ারে করে আল্লাহ তালা কাউকে বাধ্য করেন না এই হলো তকদির ওপরেই ইমান এ নয় এটা ভাববেন না যা আল্লাহ তালা আপনাকে বাধ্য করেছেন তাই আপনি পাপ করছেন তা না আল্লাহ আল্লাহতালা আপনি যা করবেন তা লিখে রেখেছেন আপনার ভাগ্যে যা ঘটবে আল্লাহ তালা লিখে রেখেছেন এ হল তকদির সম্পর্কে সাধারণত ইমান এর বেশি ঘাটাঘাটি করতে গেলে বেশি তর্ক বিতর্ক করতে গেলে নিষেধ আছে আর দ্বিতীয় প্রশ্ন হল যদি কেউ এমন বিষয়ে যদি যদি বলে যা সত্যপক্ষেই তা কারণ তাহলে যদি বলা সমস্যা নেই কিন্তু যেটা আল্লাহর পক্ষ থেকে ঘটেছে সেই ক্ষেত্রে যদি বললে পরে সমস্যা আছে যেমন ও আফসোস আপনার ঘটে গেছে বিশাল বিপদ ঘটে গেছে সেই সময় আপনাকে মনে করতে হবে যে কাদ্দার আল্লাহ আমার সাহেব আল্লাহ পক্ষ থেকে ঘটেছে কিন্তু আপনি যদি আমার কুকুরটাকে এখানে রাখতাম তাহলে ডাকাতি হতো না কিংবা যদি আমি এটা করতাম তাহলে এইটা হতো না কিংবা যদি আমি এটা করতাম তাহলে এইটা হতো এরকম আফসোস করবেন না কিন্তু যেটা সত্যই সেটা কারণ সেই কারণ হিসাবে যদি বলা যায় যেমন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমি যদি না হতাম তাহলে আমার চাচা জাহান নামের কঠিন গভীরে চলে যেত তাই না কিন্তু আমার কারণে আমার চাচাকে হালকা শাস্তি দেওয়া হবে যদি ওখানে যদি বলা হয়েছে এটা আসল কারণ মূল কারণ তো মূল কারণের ক্ষেত্রে যদি ব্যবহার করা বৈধ প্রিয় দর্শক মন্ডলী আগামীতে আবার আমাদের সাথে থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত পথ প্রদর্শক আলকর আনুল করিম কি করেছে মানব জাতির দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 পবিত্র এবং বিশুদ্ধ জীবনযাপন করার জন্য কুরান দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের সাড়ে ছটায় সম্প্রচার দুপুর সাড়ে বাংলাদেশে পিস টিভি বাংলায়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 जयंट डर जर नायक देखांगिनी नांगी आज रे सात पुनः सम्प्रचार सकाल साढ़े नेशल है